লাহাব রহিম পরম দয়াময় নিরতিশয় মেহের বান আল্লাহ চূর্ণ হইল আবু আহাবের হাত এবং সে ব্যর্থ মনোরত হইয়া গেল তাহার ধন সম্পদ আর যাহা কিছু সে উপার্জন করিয়াছে উহা তাহার কোনো কাজে আসিল না সে অবশ্যই লেলিহান শিখাময় আগুনে নিক্ষিপ্ত হইবে আর তাহার স্ত্রীও কুটনি বুড়ি তাহার গলায় শক্ত পাকানোর বাধা থাকিবে